আসসালামু আলাইকুম আরহামক আলহামদুলিল্লা ওসলাতাম আল্লাহ রসলিল্লাহ প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পেস আলোচনা আলোচনার পর্বে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরা আলোচনা করছিলাম ইমান বিষয়ক যে দিক নির্দেশনা ইসলামী শেরিয়াতে আমাদের জন্য দেয়া হয়েছে তার মধ্য থেকে এই ইনস্ট্রাকশনগুলো থেকে কিভাবে আমরা উপকার অর্জন করতে পারি এবং সেই আমরা আপনাদের উদ্দেশ্যে প্রিয় দর্শক এমানের এক একটা রোকন পেশ করছে এবং তার ব্যানিফিটগুলো কার্যকরভাবে যাতে আমরা অর্জন করতে পারি এবং ভুলভাবে যেন আমরা সেগুলোকে পোষণ না করে ক্ষতির মধ্যে যেন না পড়ি সেই আপনাদের সাথে আমরা বেশ কিছু জিনিস শেয়ার করছি আজকে আমরা বিগত পরে যে বিষয়টি শুরু করেছিলাম ইমান মালা ইকা ফেরস্তাদের প্রতি ইমান তারই শেষ অংশ আমরা আজকে আলোচনা করবশাল্লাহ আশা করছি যে আলোচনার মধ্য দিয়ে ফেরিস্তাদের প্রতি আমাদের যে ইমান সেই ইমান থেকে আমরা কীভাবে বেনিফিট নিতে পারবো সেটা আমরা শেয়ার করবো ইনশাল্লাহ ফেরেস্তাদের নামগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করবো আজকে আল কোরআন এবং সন্ন্যায় ফেরিস্তাদের অনেক বর্ণনা এসেছে সেটা আমরা বিগত পর্বেই দেখেছি এবং শেয়ার করেছি নামগুলো সম্পর্কে আমরা কতটুকু জানি বা কোরআনে কতটা নাম এসছে হাদিসে কতটা নাম এসছে প্রথমত সকল ফেরিস্তার আগে সবচেয়ে মর্যাদাসম্পন্ন ফেরস তার নাম তো চলে আসে জিব্রিল জিব্রাইল তাকে বলা হয় অথবা জিব্রিল কোরআনে জিব্রিল শব্দটাও এসেছে তার প্রধান কাজ হচ্ছে ওহিনী এই জমিনে আসা এবং নবীদের কাছে সেটি পৌঁছে দেওয়া তিনি আগেও সে দায়িত্ব পালন করেছেন এবং সর্বশ্রেষ্ঠ নবী মাহমদ রাসুল্লাহ সাল্লাইহি আসাল্লামের কাছেও সে ওহিনী এসেছেন জিবুলসাল্লামের ইতিহাসটা তাই চমৎকার ইতিহাস মহান আল্লাহ তালা থেকে সকল বাণী তিনি এই জমিনবাসীর কাছে পৌঁছে দিয়েছেন সকল নবীর মাধ্যমে মানবতাতার নিজ নিজ যুগে সেগুলো গ্রহণ করেছে তা দিয়ে ধন্য হয়েছে সুপথ পেয়েছে আর সর্বশ্রেষ্ঠ নবীর রাসুলল্লা সাল্লা সাল্লামের উপর কোরআনের প্রতিটা বাণী নিয়ে তিনি এসেছিলেন এবং কোরআনের এই বাণী তিনি রাসুল সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে এসেছিলেন এছাড়াও বার্তাবাহক হিসেবে। তিনি আরও অনেকবার রাসুল সাল্লাহ সাল্লামের কাছে এসছেন তার একটা প্রমাণ হচ্ছে সাহেব মুসলিমের হাদিসে জিব্রিল এই হাদিসটা জিব্রিল সালামের নামেই বিশ্ববিখ্যাত হয়ে গিয়েছে হাদিসে জিব্রিল এখানে কিন্তু তিনি কোরআনের কোনো বাণী নিয়ে আসেননি এখানে তিনি একজন আগন্তুকের পেশ ধরে এসেছিলেন যে খুব পরিপাটি ছিল সফরের কোনো আলামত তার মধ্যে ছিল না এসে রাসুল সাল্লাহ সাল্লামের সামনে বসলেন আদব কায়দা সহকারে শিখিয়ে দিলেন অন্যদেরকে কীভাবে আসলে এলেম অর্জন করতে হয় সম্মানিত স্কলারের কাছ থেকে নবীর কাছ থেকে বিশিষ্টজনদের কাছ থেকে এবং এখানে তিনি রাসুলসাল্লাহ সাল্লামের সাথে কিছু বাক্য বিনিময় করলেন কিছু লেনদেন করলেন এটাকে বলব একাডেমিক লেনদেন কিছু স্কলারলি তথ্যের তিনি এখানে মানে প্রবাহ সৃষ্টি করলেন কারণ খাজানা ছিল অর্থাৎ তথ্যের অথবা জ্ঞানের ট্রেজার হিসাবে ছিলেন তো মহানবী সাল্লা সাল্লাম এই জন্য তিনি এসে প্রশ্ন করলেন ইমান কি ইসলাম কি এহসান কি তারপরে জিজ্ঞেস করলেন ক্যামত সম্পর্কে কিন্তু ক্যামত সম্পর্কে তো আসলে আল্লাহ তালা নিজের কাছেই এলমুসাহ বা কেয়ামতের জ্ঞান রেখে দিয়েছেন ফলে তিনি বললেন প্রশ্নকার চেয়ে যাকে প্রশ্ন করা তিনি বেশি জানেন না তখন কেয়ামতের কিছু আলামত এখানে জিজ্ঞেস করা হলো এবং এর মধ্য দিয়ে রাসুলসাল্লাহ সাল্লামকে আমাদের বেশ কিছু আলামত তিনি উল্লেখ করলেন ছোটো আলামতগুলি মূলত এখানে এসেছে পরে যখন সে আগন্তুক তথা জিব্রিল সাল্লাম চলে গেলেন অমর আবুল হাতাব রাদি আল্লাহ তাল্লাহ সেখানে ছিলেন একটু সময় পরে রাসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা কি জানো ওই ব্যক্তিকে তারা বললেন যে না বললেন হ্যাঁ জিব্রিল ইনি হচ্ছেন জিব্রিল যিনি তোমাদের কাছে এসছে এবং তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিয়েছেন কিভাবে। দিনটাকে শিখতে হয় সে বিষয়গুলো কিন্তু এখানে উপস্থাপন করা হলো যাই হোক আমরা ফেরেস্তাদের নাম নিয়ে আলোচনা করছিলাম এখানে কিছু কাজের আলোচনাও চলে এসছে প্রিয় দর্শক হাদিসে জেব্রেল কথা যেহেতু এসেছে আমি বলবো যে আমাদের আজকের জেনারেশন যাদেরকে নিয়ে আমরা খুবই শঙ্কিত এরা কি সঠিক দিনের উপর থাকবে কি থাকবে না এরা কি দিনকে বুঝতে পারছে কি পারছে না এরা কি দিনদার হতে পারবে কি পারবে না তাদের জন্য এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস সংক্ষিপ্ত যদি ইসলাম ইমানের রোকনগুলো এসেছে আর এহসানের সংজ্ঞাটা এখানে এসেছে কিন্তু এটা কম নয় ইমান ইসলাম এহসানের সংজ্ঞাটা যদি প্র্যাকটিক্যালি তাদেরকে বুঝিয়ে দেয়া যায় শিখিয়ে দেয়া যায় তাদের চিন্তা চেতনার মধ্যে ঢুকিয়ে দেয়া যায় তাহলে আলোকিত মানুষ হবে হাদিস জিব্রিলের আলোকে আলোকিত মানুষ হবে এই জেনারেশন যদি তাদেরকে আমরা হাদিসি জিবিলটা শেখাই এর মধ্য দিয়ে আমরা যেটা বলতে চাই যে জিবির সাল্লামের সুকীর্তি এ বিশ্ববাসীর সামনে আমাদের সামনে প্রকটিত হলো অতএব জিবির আলাহিসাল্লাম হচ্ছেন সেই ফেরেস্তা যাকে মোমেনরা ভালোবাসে যাকে মোমেনরা সম্মান করে যিনি মোমেনদের সুরিদ বন্ধু আল্লাহর একজন নির্দেশিত বা আল্লাহর অনুগত একজন বান্দা ও ফেরস্তা যাই হোক আমরা আরও যে নামগুলো পাই তার মধ্যে হচ্ছে মিখাইল বা মেখাও আমরা আরেকজন ফেরস তার নাম পাই হাদিসের মধ্যে সেটা হচ্ছে ইসরাফিল এবং ইসরাফিলের দায়িত্ব হচ্ছে সিংঘায় ফুৎকার দেওয়া এবং হাদিস এসছে তিনি আর বহনকারীদের মধ্যে একজন তারপরে তাকে আরেকটা দায়িত্ব দেওয়া হচ্ছে সিঙ্গা ফুৎকার দেওয়া তিনি প্রস্তুত হয়ে বসে আছেন তিনি একাধারে তিনটা সিঙ্গায় ফুৎকার দেবেন যেটাকে একটাকে বলা হচ্ছে নাফখাতুল ফেজা কিয়ামতের পূর্ব মুহূর্তে আরেকটা হচ্ছে নাফখাতুল সায়ক আর একটা হচ্ছে নফখাতুল ব্র তিনটা ফুঁৎকার দেবেন এটি সকল হাদিস হেঁটে অথবা কোরআনের বিভিন্ন আয়াত থেকে আমরা এটাই বুঝতে পারি ফাজর মানে হচ্ছে প্রথম সিঙ্গা ফুৎকার দেওয়ার পরে সকল মানুষের মধ্যে ভীতি কাজ করবে অর্থাৎ তারা ভীত সন্ত হয়ে পড়বে দ্বিতীয় সিঙ্গা ফুৎকারের পরে তারা সকলে মূর্ছা যাবে অর্থাৎ মারা যাবে তৃতীয় সংজ্ঞায় ফুৎকার দেওয়ার পরে তারা আবার পুনর্ধিত হবে কেউ কেউ এটাকে নফকাতুল ফেজা এবং সয়েককে একটা ফতকার হিসাবেই উল্লেখ করেছেন সেক্ষেত্রে দুটো সিংহা ফোৎকার দেওয়া হবে এছাড়া আমরা দেখি যে ফেরস্তাদের মধ্যে আরেকজন আছেন মালাকুল মাউথ মালাকুল মৌথ মানে মৃত্যুর ফেরস্তা আমাদের সমাজে প্রচলিত আছে বা অনেক মুসলিম সমাজেও এভাবে বলা হয় যে মৃত্যুর ফেরস্তা না হচ্ছে আজরাইল। কিন্তু আজরাইলের কথা কোরআনেও আসেনি কোন সই হাদিসের মধ্যেও আসেনি তাই আমাদের জন্য বিধেয় হচ্ছে মালাকুল মাউথ হিসাবে তাকে উল্লেখ করা তো মালাকুল মাউথ এটা তার নাম আবার তার কাজের দিকেও একটা ইন্ডিকেশান পাওয়া যাচ্ছে সেটি কি তিনি যান কবচ করেন তিনি এবং তার সাথে আরও অনেক ফেরস্তারা থাকেন তারা জান কবজ করেন ভালো ফেরস্তাদেরকে মোমেনদের জান কবজ করতে দেওয়া হয় এবং খারাপ লোক যারা তাদেরকে জন্য আলাদা ফেরস্তা থাকেন যারা একটু কঠিনভাবে জানটাকে কবজ করবেন তাহলে এই দলের মধ্যে মালাকুল মাউতের আন্ডারে বেশ কিছু ফেরস্তা থাকে এরপর আছে মালাকুল জেবাল রাসুসাল্লাহ সাল্লাম যখন তাইফের ময়দানে গেলেন এবং সেখানে অত্যাচারিত জাতিত হলেন তখন জিবাহ সাল্লাম তিনি তাকে জানালেন যে আল্লাহ তালা মালাকুল জেবালকে আপনার কাছে পাঠিয়েছেন আপনি যদি চান তাহলে জনপদকে মালাকুল জেবাল পাহাড়ের ফেরিস্তা এটাকে উল্টে দিতে পারবে তো তার ঘটনার ইতিহাস আমরা জানা যে রাসুলসাল্লাহ সাল্লাম তাদের জন্য সেই সে মহাসর্গনাশা ঘটনাটি আর চাইলেন না তাদের ধ্বংস আর কামনা করলেন না বরং তিনি তাদের হৃদায়তের জন্য দোয়া করলেন এই এখানে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম মালাকুল জেবাল আছে তাছাড়া আরেকটা হাদিস বোখারে মুসলিমের যেখানে আমরা জানলাম যে আল্লাহ তালার পক্ষ থেকে প্রতিদিন প্রচুর ফেরিস তাদেরকে পাঠানো হয় একদল আসেন আসরের সময় জান ফজরে আরেকদল আসেন ফজরে জান আসরে এরা মোমেনদের এবাদতগুলোকে অবজার্ভ করে আরেকদল ফেরেসা আছেন কেরামন কাটি যারা মানুষের আমলগুলোকে লেখেন মানুষ কখন কি করে সেটা তারা লেখেন মাই আলফো মিনকিন ইল্লা দহে রকিবন আহিদ যে কথায় তারা বলে সেটা তারা লিপিবদ্ধ করেন এমনকি নিয়ত পর্যন্ত লিপিবদ্ধ করেন তাহলে এদেরকে বলা হয় কেরামন কাটে বিন আরেক দল ফেরেস্তা আছেন যারা এটা হাদিস থেকে আমরা জানি সাহি হাদিস যে একটা বখারির মধ্যে এসেছে রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে একদল ফেরেস্তা তারা সাইয়াহিন জমিনের মধ্যে তারা ঘুরে তারা দেখে যে আহলুদ্বেগের কারা আহল উদ্দেকের অর্থাৎ যারা আল্লাহকে স্মরণ করছে তখন আহলুদ্বেগের এরদেরকে তারা সম্ভাষণ জানায় অর্থাৎ তাদের এস্টিমেশন করাটা তাদের মেন দায়িত্ব আরেক দল ফেরেস্তা আছেন যারা এই জমিনে মোমিনদের পাশেই তারা ঘুরতে থাকেন এবং তাদের দায়িত্ব হচ্ছে মমিনরা যখন সালাদ এবং সালাম পেশ করে সেটা রাসুল উল্লা সাল্লা সাল্লামের কাছে সেটি পৌঁছিয়ে দেন এভাবে আরও অনেক ফেরস্তার বর্ণনা আমরা হাদিসের মধ্যে পাই প্রিয় দর্শক আমাদের সময় হয়ে গেল একটা বিরতির বিরতির পরে এসে আমরা এ বিষয়ের উপর আরও আলোচনা করবো ইনশাআল্লাহ কতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন পথে চলা যায় না তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কথাই পড়ছি বৈরিল মগ্লহীম তবে কি ইচ্ছা করে অথবা জ্ঞানের বলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশব্দ এবং ভ্রান্তদের পথেই জানতে দেখুন ইস বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না मंद पथ के निवादेश रुन सम्प्रचार सकाल साढ़े आठटाय बांगेकार এবার ওই বিষয়ে করব আমি যে বিষয়ে প্রবর্তন করেছেন ভালো খবর এই তোমরা শক্ত করে ধরো হাবলুল্লাহটাকে এটাই হলো ইসলাম এটাই হলো দিন এটাই হল মহাল আল্লাহ পছন্দ করেন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 सत्य प्रकाश करते कारण इटा तरह अधिकार और दायित सत्यता बोला देख सत्यमोचन परवर्ती अनुष्ठान पीस टी দর্শক আমরা আরও ফেরেস্তাতের কথা জানি যাদেরকে বলা হয়েছে মনকার এবং নাকির মনকার এবং নাকির বোখারি মুসলিমের হাদিসও কিন্তু তাদের বর্ণনা এসেছে বারাইব আজেব রাদি আল্লাহ তালহর হাদিস যেখানে কবর আজাবের ডিটেলস বর্ণনা এসেছে অথবা কবরের নাইম বা সুখ সম্ভোগের বর্ণনা এসেছে সেখানেও মনকার এবং নাকিরের বর্ণনাটা এসেছে মনকার এবং নাকির তারা কালো নীল বর্ণের দুজন ফেরেস্তা যখন কোনো বান্দাকে কবরে সায়িত করা হবে দাফন করা হবে এবং তাদেরকে শুয়ে মাটি চাপা দিয়ে যখন ব্যক্তিরা চলে যাবে হাদিসের মধ্যে এভাবে এসেছে যে তাদের কারা আনে আলিহিম, তাদের জুতার আওয়াজ তখনও শোনা যাবে তখন এই দুজন ফেরে আসতে এসে তাকে প্রশ্ন করবেন হাদিসের মধ্যে যদিও প্রথম দুটো প্রশ্নের কথা অন্য হাদিস থেকে আমরা জানি বলছে এই যে লোকটা কী বলো তো দেখি নবী সাল্লা সাল্লামকে দেখিয়ে বলা হবে তো বারাইবনা আজবের হাদিসে এসছে এরা এসে তিনটা প্রশ্ন তাকে করবেন সেটি হচ্ছে মান্ন রব্বকা মা দিনুকা ওমান্ন বি ইয়া আর কোনো কোনো হাদিসে এটা এসেছে মুসলাদিমা মাহমাদের থেকে জানা যায় কোনো কোন হাদিসে এসছে তাকে কোরআন সম্পর্ক জিজ্ঞাসাবাদ করা হবে তাহলে প্রশ্ন হবে চারটা আর বারাইবনা আজবের হাদিসে এসছে প্রশ্ন হবে তিনটা আর সেই বোখারের হাদিসে এসেছে যে যখন তাকে বসিয়ে জিজ্ঞেস করা হবে এই লোকটাকে মা হাদার রাজল মানে এই লোকটাকে তুমি চিনো কিনা তারপরের ঘটনা তো আমরা আর বলার প্রয়োজন নেই এখানে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে দুজন ফেরিস্তা যাদের নাম হচ্ছে মনকার এবং নাকির তাদের কাজটা এখানে আমাদের সামনে ক্লিয়ার হয়ে গেল দর্শক ফেরেস্তাদের মধ্যে অন্য ফেরিস্তাদের নাম সেভাবে আসেনি তবে কাজের কথা এসেছে আমরা যে সকল ফেরেস্তাদের নাম উল্লেখ করলাম তাদের কাজের বর্ণনাটাও আপনাদেরকে দিয়েছি পাশাপাশি আরও অনেক ফেরিস্তা আছেন যেমন জান্নাতের প্রহরী ফেরিস্তাদের কাজ হচ্ছে জান্নাতে যারা আসবেন সেই সকল মোমিনদেরকে তারা গ্রিট করবেন তারা সম্ভাষণ জানাবেন সুন্দর কথা বলবেন সুসম্বাদ দেবেন বলবেন সালামনা আলে কমতে ফদ খুলুহা খালেদিন তোমাদের উপর শান্তি সালাম বর্ষিত হোক তোমাদের জীবন শুভ হোক সুখকর হোক পবিত্র হোক সুন্দর হোক তোমরা এই জান্নাতে প্রবেশ করো চিরদিনের জন্য ফ্রাদ খালিদিন এভাবে কোরআনের আর অন্যান্য বর্ণনায়ও আমরা দেখি যে এই ভালো ফেরেস্তাদের যাদেরকে জান্নাতের দেখাশোনার দায়িত্বে দেওয়া হয়েছে জান্নাতের প্রহরী হিসেবে নিয়োগ করা হয়েছে তারা এভাবে গুড লুকিং হবেন গুড অ্যাপিয়ারেন্স থাকবে তাদের তাদের ভাষা হবে সুন্দর মাধর্যপূর্ণ কারণ তারা মানুষকে সুসংবাদ দেবেন অতএব এখানে মোহান আল্লাহ রাবুল আলমের ফেরেস্তাদের মাধ্যমে মোমেনদের জন্য যে আয়োজন এ বিষয়টা সত্যিকার মোমেনদেরকে কিন্তু উদ্বেলিত করে অনুপ্রাণিত করে সত্যিকার ইমানের মধ্যে আসার প্রেরণা যোগায় কারণ এই যে বিশাল সুন্দর সুন্দর শক্তিশালী সকল ফেরেস তারা আপনার গ্রিটিংয়ের জন্য কিন্তু অপেক্ষা করছে তারা একদল যারা আপনার রুখ কবজ করবে সত্যিকার মোমেনদের অত্যন্ত আস্তে কবজ করবে যাতে তিনি কষ্ট না পান আর কষ্ট কেন পাবেন মোমেন তো আল্লাহ সাথে সাক্ষাতের জন্য গ্রীব ফলে তার রুহ প্রস্তুত হয়ে থাকে যে কিভাবে দেহ থেকে বের হয়ে তার রবের সান্নিধ্যে গমন করতে পারে অন্যদিকে কাঁফেরদের যখন জান কবজ করা হয় তখন তাদের রুহ বের হতে চায় না কারণ তার মধ্যে দুনিয়া প্রীতি তো অনেক বেশি সে যা করেছে যা সঞ্চয় করেছে দুনিয়ার জন্য করেছে আখেতার জন্য তো কিছুই করেনি এই দুনিয়ার প্রিয় জায়গাটা তো সে ছেড়ে যেতে চায় না ফলে তার যান যারা কবজ করবেন তারা টেনে হিঁচুড়ে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে তার যানটাকে কবজ করবেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যারা শাস্তি প্রাপ্ত লোক তাদের জন্যও ফেরিস নিয়োগ করা হয় কিন্তু সেই ফেরেস্তাদের ক্যারেক্টার তাদের দর্শন তাদের অ্যাপিয়ারেন্স তাদের বৈশিষ্ট্য তাদের আচরণ সম্পূর্ণ ভিন্ন ওই ফেরিস্তাদের থেকে যাদেরকে মহান আল্লাহ তালা জান্নাতের প্রহরী হিসেবে নিয়োগ করেছেন মোমেনদের অভ্যর্থনার জন্য যাদেরকে দায়িত্ব দিয়েছেন এবং মোমেনদের সুসংবাদ জানানোর জন্য যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাহলে এখানে জান কবজের সেই ভয়ালক ফেরেস্তাদের বর্ণনা আমরা এখানে জানলাম আবার অন্যদিকে যেখানে মহান আল্লাহ তালা জাহান্নামের ফেরস্তাদের বর্ণনাও দিয়েছেন যেমন ওখুদু হান্নুল হাইজারাহ আলাইহা মালা একাতন ক্লফ যেই জাহান্নামে থাকবে অত্যন্ত ভয়ালো দর্শন কঠোর রুঢ় বৈশিষ্ট্য সম্পন্ন ফেরেস্তারা এবং আরেকটা আয়াতে কোরআনের মধ্যে এসছে আলাই হাতে সাত আসর এই জাহান্নামের মধ্যে উনি জন ফেরেস্তা থাকবেন ওমা জলনা আসহাবনা রে ইল্লাল মালা ইকাহ আমি এই জাহান্নামের প্রহরী হিসাবে ফেরেস্তাদেরকে নির্ধারণ করেছি আর তাদেরকে নির্ধারণ করেছি ইল্লাফেত নাতাল ইল্লা দিন একা ফরুফ যারা পুফুরি করেছে যারা আল্লাহর নেয়ামাতকে অস্বীকার করেছে যারা ইমান আনতে অস্বীকার করেছে যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেছে আল্লাহর সিফাতকে অস্বীকার করেছে সেই সকল লোকদের জন্য মহান আল্লাহ তালা এই সংখ্যক ভয়াল দর্শন ফেরেস তিনি নিযুক্ত করলেন যাতে করে তাদের শাস্তিটা আরও ভয়ঙ্কর হয় কারণ ভেতরে তো খারাপ শাস্তির ব্যবস্থা আছেই কিন্তু তারা তাদেরকে টেনে হিঁচুড়ে নিয়ে যাবে সেখানে একটু শক্তিশালী লোক হওয়া প্রয়োজন একটু ভীতিকর লোক হওয়ার প্রয়োজন নইলে তো ওই লোকরা বশ মানবে না ভদ্রলোকদেরকে দিয়ে আসলে শাস্তির কাজ করানো যায় না এই জন্যে মহান আল্লাহ রাবুল আলমিন এই ধরনের ফেরস্তাকে তিনি ব্যবস্থা করেছেন আমরা তাদেরকে বলবো না যে তারা খুব শান্তশ্রেষ্ঠ বরং তারা এটা তাদের বৈশিষ্ট্য মহান আল্লাহ তালা দিয়েছেন অতএব এটা তাদের জন্য কোনো দর্শনীয় ব্যাপার নয় যে তিনি টেনে হিঁচুড়ে নেবেন তারা ভয় দেখিয়ে নেবেন তারা ছুঁড়ে মারবেন ইত্যাদি ইত্যাদি এই বিষয় ফেরেস্তাদের মধ্যে আরেক দল হচ্ছে হামালাতুল আরশ হামালাতুল আরশ আরসকে যারা বহন করছেন কোরআনে একাধিক আয়াতে সে বিষয়গুলো এসছে আরস বহনকারী ফেরেশ তাদের কাজ হচ্ছে আল্লাহ আল্লাহতালার আড়সকে বহন করা আল্লাহতাল্লার আড়স ফেরিস তারা বহন করছেন এর মধ্যে আশ্চর্য হওয়ার কিছু নেই প্রিয় দর্শক এটা আল্লাহ তাল্লাহ সিস্টেম তিনি যেভাবে যেটা সেট করেছেন সেভাবেই তিনি কিছু অংশ আমাদের কাছে ডিসক্রাইব করেছেন আরো সে আকৃতিটা কেমন কুর্সি কেমন ফেরিস্তাদের কেমন অবস্থা ইত্যাদি এসব কিছু আমাদের জন্য খুব গভীর গবেষণার কোনো বিষয় নয় এগুলো যেহেতু গায়েবী বিষয় এই ব্যাপারে আমাদের এমানের মূল বিষয় হবে যে আমরা তার প্রতি বিশ্বাস স্থাপন করব যে তথ্যগুলো অথেন্টিকভাবে এসছে সেগুলো আমরা ঠিক সেভাবে গ্রহণ করব। তাহলেই আশা করে যে ইমান বিল মালা ইকাকে আমরা যথাযথভাবে ধারণ করতে পারব পোষণ করতে পারব এবং এর থেকে আমরা বেনিফিট নিতে পারব। প্রিয় দর্শক আমাদের এই দুটো পর্বের আলোচনায় ইমান বিল মালা বেশ কিছু জিনিস আমাদের সামনে স্পষ্ট হয়েছে আমরা বেশ কিছু তাদের নাম জানলাম তাদের অদিফা বা তাদের কাজ জানলাম এবং তাদের প্রতি ইমান কিভাবে আনতে হবে সেটাও আমরা জানলাম আমরা এবার আলোচনা করতে চাইব যে তাদের প্রতি ইমানের বেনিফিটটাকে আমরা কিভাবে আমাদের ঝুড়িতে তুলতে পারি অর্থাৎ এই ইমান থেকে কিভাবে আমরা উপকৃত হতে পারি প্রথম বিষয় হচ্ছে আমরা দেখেছি ফেরিস্তাদের প্রতি ইমানকে যথাযথ পোষণ করাটাই সেলফ একটা উপকারী বিষয় যথাযথ ইমান পোষণ করা তার মানে হলো তাহলে আমরা ফেরিস্তাদের প্রতি ইমান বিষয়ক সঠিকভাবে অধ্যয়ন করব কোরআনার অ্যাডগুলো হাদিসগুলো এবং এই বিষয়ে যে অথেন্টিক বইগুলো লেখা হয়েছে অথবা লেকচারগুলো আছে আমরা সেটা পড়বো পড়ে ফেরেস্তাদের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গিটা আমরা পোষণ করবো তা নাহলে তো ইমানটা আমাদের আর কাজে লাগবে না কারণ আমরা দেখেছি অতীতে একদল লোক যেমন তারা ফেরস্তাদেরকে বানাতুল্লাহ আল্লাহর কন্যা বলতো তারা ফেরস্তাদেরকে মহিলা হিসাবে চিহ্নিত করত আবার কেউ কেউ ফেরস্তাদের ইবাদত করত ফের তারা যেহেতু প্রবল শক্তিশালী তাদেরকে ইবাদত করে তাদের হয়তো রাগ থেকে অথবা তাদের শাস্তি থেকে তারা বাঁচার চেষ্টা করতে ইত্যাদি মানুষের দুর্বল মস্তিষ্ক সম্পন্ন অথবা জ্ঞানহীন মানুষদের যে বিষয়গুলো হয়ে থাকে তাহলে প্রথম বেনিফিটটা নিতে হবে সঠিক ধারণা পোষণের মাধ্যমে এবং ভুল যেটা মস্রিকরা করেছিল পূর্ব যুগের লোকেরা করেছিল কিংবা আজও বিভ্রান্ত লোকরা ধারণা প্রসূত করে থাকে সেটা থেকে আমাদের মুক্ত থাকা উচিত দ্বিতীয় হচ্ছে আমরা ফেরেস্তাদের প্রতি বিশ্বাস থেকে আল্লাহর মহান কুদরত উপলব্ধি করতে পারছি আল্লাহর প্রতি মানটা আমাদের বেড়ে যাচ্ছে ফেরেস্তারা এত বেহৎ শক্তি এত শক্তিশালী এত অপূরূপ ফেরস্তা আবার কেউ আছে ভয়াল দর্শন ফেরিস্তা স্রষ্টা কে স্রষ্টা হচ্ছে আল্লাহ তালা এবং শক্তিশালী সুদর্শন হন অথবা ভয়াল দর্শনই হন উভয়ের কিন্তু একই বৈশিষ্ট্য আমার হোম ওয়া ফলুন মারুম তারা কেউই আল্লাহ যা নির্দেশ দিয়েছেন সেটাকে অমান্য করে না এবং আল্লাহ যা নির্দেশ দিয়েছেন অর্থাৎ তারা যে বিষয় উদ্দিষ্ট হচ্ছেন সে কাজগুলো তারা বাস্তব পরিণত করছেন তাহলে এই যে বিষয়টা এটা কিন্তু মহান আল্লাহ তালার কুদরতের একটা নিদর্শন যে আল্লাহ আল্লাহতালা এত বিশাল সংখ্যক ফেরস তাদেরকে তৈরি করতে পারছেন কারণ বাইতুল মাহবুরের যে হাদিসটা এসছে সেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরস্তা প্রবেশ করেন আবার সত্তর হাজার ফেরস্তা বের হন তারা শেষ দল ফিরে আসা পর্যন্ত আর প্রবেশ করেন না এই যে এ ধরনের আরও অনেক বর্ণনা থাকে যে বিশাল সংখ্যক ফেরেস্তাদের কোটি কোটি বিলিয়ন বিলিয়ন একটা ইমপ্রেশন পাওয়া যায় যেটা অসংখ্য আমরা বলবো স্রষ্টা কিন্তু মহান আল্লাহ তালা তার কুদরতের প্রতি একটা নিদর্শন হিসাবে আমরা এই যে মালাইকাদের সংখ্যা এবং তাদের অ্যাপিয়ারেন্স তাদের এক্সিস্টেন্স এগুলোকে কিন্তু আমরা পরিমাপ করার সুযোগ পাচ্ছি আরেকটা বেনিফিট আমরা এই ইমান থেকে নিতে পারি সেটি হচ্ছে যদি সত্যি আমরা ভালো মুসলিম হতে পারি ট্রু বিলিভার হতে পারি যদি সত্যি আমরা প্র্যাকটিসের মুসলিম হই তাহলে আমাদের জন্য কিন্তু এই ফেরেস তারা গ্রিটিংয়ের ব্যবস্থা করবে সংবর্ধনার ব্যবস্থা করবে আমাদের আবাসনে তারাই আমাদেরকে গ্রিটিং করবেন এবং যখন প্রশ্নোত্তর করা হবে কবরে তখন তাদের মাধ্যমেই আমাদের নাঈম আল কবর কবরের যে সুখ সম্ভব সেটির ব্যবস্থা করা হবে জান্নাতের সাথে তারাই আমাদের লিঙ্ক করে দেবেন অতএব ফেরিস্তারা আমাদের বন্ধু জিব্রিল আমাদের বন্ধু আমাদের কাছে অত্যন্ত সম্মানিত এবং যেহেতু তারা আল্লাহর প্রিয় বান্দা অতএব আমাদের কাছেও তারা সম্মানিত তারা প্রিয় প্রিয় ভাজন প্রিয় ব্যক্তিত্ব শ্রদ্ধাভাজন ফেরেশ প্রতি আমাদের ইমান এবং আচরণের অংশ হবে তাই তাদেরকে আমরা ভালোবাসব তাদেরকে আমরা শ্রদ্ধা করব এবং তাদেরকে আমরা আমাদের সুরিদ হিসাবে চিন্তা করব অক্ষান্তরে মনে রাখতে হবে যে ইমানের ক্ষেত্রে যদি আমাদের কোনো ত্রুটি হয়ে যায় এবং আমরা যদি আজকে ভুল পথে অগ্রসর হই তাহলে কিন্তু আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ অবস্থা এবং এই ফেরস্তারায় যাদেরকে আমরা বন্ধুবাবছি তাদের মধ্যে আরেক দলকে প্রস্তুত করা হবে আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমাদেরকে সংহার করার জন্য এবং আমাদেরকে যাতে টেনে হেঁচুড়ে অপমান করা হয় সেজন্য তাহলে প্রিয় দর্শক আমার মনে হয় আলোচনার মধ্য দিয়ে আমাদের করণীয় কি আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে ইমান বিল মালাইকা থেকে আমরা কি পাচ্ছি কীভাবে উপকৃত হচ্ছি কি বেনিফিট নিচ্ছি আমার মনে হয় সেটি আমাদের কাছে স্পষ্ট আল্লাহ আমাদেরকে সেই বেনিফিটগুলো অর্জন করার তৌফিক দান করুন সঠিক ইমানকে ধারণ করার তৌফিক দান করুন আল্লাহর কাছে সে দোয়ার রেখে আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আলা হাদুস্লাম আলিয়া নবিয়ান মোহাম্মদ ওয়ালাআলি ওয়াসবি আজমাইন ওসালাম আলাইকুম رحمت الله وبركاته আমি আপনারা দেখছেন মানবতার পথ প্রদর্শক আলকুর আনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য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 बृहस्पतिवार संधार साढ़े छटाय बा पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेशे पीजी बांगल्